এখানে আল্লাপাকে স্পষ্ট বলে দিয়েছেন তাদের কাছে পরেও তারা দোলা দলি করেছে বাঘনা বাইনাহুম এই ফেরকা বাজিরাকের মূল কারণ হলো বাইনাহুম। পরস্পরে হিংসা বসত শত্রুতা বসত তাহলে কত ঝঘন্য ঝঘন্য মিথ্যা কথা বলতে পারে মানে একজনকে যদি আপনি অপছন্দ করেন যে তখন এফতারাক করেন যে একটা দলবাজি করেন যে সে এক গ্রুপের আমি এক গ্রুপের বাস এবার ওই গ্রুপের লোকদেরকে তার ব্যাপারে মারাত্মক মারাত্মক মিথ্যা কথা মানে ওই একজন আমাদের দেশের আলেম বড় আলেম তিনি বলতেছেন যে জাকির নায়ক নাকি বলছে কোরআনে বলে আছে না কত বড় ডাহা মিথ্যা কথা डा जयक धारे से बर उन्नी खन कर मुस्लिम कुरान जगह बोल आ ডাক্তার জাকির নায়ক বলছে যে এটা ভুল না এটা ব্যাকরণের দিক তারপরে কোরআনে ভুল নাই ওই লোকটাকে আরেকজন এই দেশের আলেম তিনি বলতেছেন যে জাকির বলছে কোরআনে নাকি ভুল আছে না কত বড় ডাহা মিথ্যা কথা মানে দলবাজি ঠিক রাখার জন্য নিজের দল ঠিক রাখার জন্য যে আরেকজনকে ঘায়ল করার জন্য আল্লাহ বলছে যত রকমের মিথ্যা কথা বলে যত কথা বলে ঘায়েল করা যায় তারা এটা হলো এফতারাক মূল কারণ দলবাজের মূল কারণ ডাক্তার জাকির নায়ক হাফেজ তিনি কখনো বলেন নাই যে আমি মুফতি সাহেব উনি বলছে আমি মুফতি সাহেব উনি বলছেন আমি বড়ো মাওলানা উনি বলছেন আমি বিশাল আলেম উপকে উনি শিক্ষক বলছেন উনি বলছেন উপমহাদেশে সারা বিশ্বের আলেম যত আছে তারা আমার শিক্ষক আমি হইলাম তাদের ছাত্র তারে আপনি ছাত্র রাখবেন না ছাত্র হওয়া অপরাধ এখন উনি যে কথাগুলা বলেন এই কথাগুলা তো উনি বলেন না এই কথাগুলাই কথাগুলো বছর ধরে হাজার হাজার, লক্ষ লক্ষ এবং বর্তমান বিশ্বে আরব বিশ্ব পুরা পুরা ইউরোপ, তারপরে এশিয়ার বিশাল অংশ এই সকল উপমহাদেশের লক্ষ লক্ষ আলেম ওনার কথাগুলাই বলতেছেন তাদের দোষ নাই একমাত্র দোষ হইলো মানে তার উপরে ডাক্তার জাকির নায়ক যে কথাগুলো বলেন সেই কথাগুলা উনি নিজের থেকে বলেন না আমি উনার প্রত্যেকটা কথা মিলে মিলিয়ে দেখেছি উনার একটা কথাও উনি নিজে বলেন নাই সেম কথাগুলা সৌদি আরবের উলামা রাম যে কথাগুলা বলছেন ওই কথাগুলাকে উনি বলেন মানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তারপর আগেকার আলেম শেখ বিন বাজ রাহমা উল্লাহ মুহম্মদ বিন সালে আলু সাইমিন রাহমা উল্লাহ শেখ নাসির উদ্দিন তারপর বর্তমান যারা মসজিদে হারামের ইমাম মসজিদ নবুবির ইমাম তারপর মদিনা ইউনিভার্সিটির বড় বড় মুফতি শাহেক যারা এই জন্য দেখবেন উনার প্রত্যেকটা প্রোগ্রামে থাকেন মসজিদে আফসার ইমাম থাকেন তাদের সামনে উনি কথা বলেন এবং উনি একটা কথা বক্তব্য দেওয়ার কথাগুলো আগে তাদের সাথে আলোচনা করেন আমার এই কোনো জায়গায় কোরআন ভুল আছে কিনা তারপরে ওইটা সংশোধন করে তারপরে উনি মানুষের সামনে কথা বলেন তা এখন আমার কথা সৌদি আরবের মক্কার ইমামের কথা না মিলতে পারে মিলবে এটা তো জরুরি বিষয় না मिलने दी ना ना ना ओ, जो कब ठीक है जर भूलो जय बोल नहीं मक्का हराम दो के तरफ बिुदे समालोचना कर বলছেন আমাদের কাপপারা নাই মক্কার ইমাম গুমরা হয়ে গেছে এই কথা বলছেন কেন বলেন না কারণ ওই সৌদি আরবে টাকা দিয়ে আমরা অনেক কিছু করি তা ওই সব দেশে আমাদের টাকার জন্য টাকা খোঁজার জন্য যাওয়া লাগে ইন্ডিয়ারা কে বা কত টাকা আমাদেরকে দেয় এই জন্য তার মানে সরল মানুষ পাইলে নির মানে নিচু মানুষ পাইলে তার তাকে মানে যত বলা যায় অসুবিধা নেই কিন্তু শক্ত মানুষ পাইলে তার ব্যাপারে বলতে আমরা আমি এখানে এই কথাটাই জন্য বললাম আল্লাহটা তৈরি হয় কেন বাগিয়াম বাইনা হুম তাদের পরস্পরের বশত হিংসা বসত দলাদলি তৈরি হয় মানে আরেকজনকে আমি পছন্দ করি না বাস এবার তার ব্যাপারে যত মিথ্যা কথা বলা যায় সব মিথ্যারে আমি জায়জ বানাই ফেলছি